আব্দুর রহমান ইবনু ইয়াজিদি রহমাতুল্লাহ আল্লাহী হতে বর্ণিত তিনি বলেন আমরা হুজাইফা রদাহ তু আলহ্নকে এমন এক ব্যক্তির সন্ধান দিতে অনুরোধ করলাম যার আকার আকৃতি চাল চলন আচার ব্যবহার এবং স্বভাব চরিত্রে নবী সাল্লাহ আলাইস্লাম এর সঙ্গে সবচেয়ে মিল আছে আমরা তার হতে শিক্ষা গ্রহণ করব। হুজাইফা রদেলা তু আল্লাহনু বললেন আকার আকৃতি চাল চলন আচার ব্যবহার এবং স্বভাব চরিত্রে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে সবচেয়ে মিল আছে এমন লোক আবদুল্লাহ ইবনু মাসুদ রদে আল্লাহ তু ছাড়া आमी जानी ना।